আজ আমরা উপর আমাদের পনেরোতম ক্লাস শুরু করবো আলহামদুলিল্লাহ হির আলামিন। গত ক্লাসে আমরা সালাসার দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম দ্বিতীয় অধ্যায় শুরুতেই বলা হয়েছে নারী ও পুরুষ প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক হলো এই তিনটি বিষয় সম্পর্কে জানা এবং সে অনুযায়ী আমল করা বইটির দ্বিতীয় অধ্যায়ের আলোচনা এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই এগুলোকে আমরা ছয়টি সাব ক্যাটাগরিতে ভাগ করতে পারি যার মধ্যে প্রথম হলো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন গত ক্লাসে এই নিয়ে আমরা আলোচনা করেছি দ্বিতীয় বিষয় হলো আল্লাহ আমাদের রিস্ক দান করেন আজ আমাদের আলোচনা হবে এই বিষয়ে জীবনভর এই বিষয়টি নিয়ে মানুষ হয় সবচেয়ে বেশি দুশ্চিন্তা করে রিস্কের ব্যাপারে দুশ্চিন্তা অনেক ক্ষেত্রে এমন পর্যায়ে পৌঁছে যায় যার ফলে অনেক সময় তাওহিদ ও আকিদায় ত্রুটি তৈরি করে কোরআন এবং সুন্নাহে বারবার রিস্কের আলোচনা এসেছে এ ব্যাপারে মানুষকে আশ্বস্ত করার জন্য এ ব্যাপারে মানুষকে প্রশান্তি দেওয়ার জন্য সাহস যোগানোর জন্য তবে কোরআন ও হাদিসে বারবার রিস্কের আলোচনা করার প্রধান উদ্দেশ্য মানুষের তাওহিদকে পূর্ণতা দেয়া আল্লাহনাহ আয়লা যেমন তার রূপ বিয়াতে সার্বভৌম রব হিসেবে মালিক হিসেবে এক এবং অদ্বিতীয় তেমনিভাবে রিস্ক দেওয়ার ক্ষেত্রেও তিনি এক এবং অদ্বিতীয় তিনিই সার্বভৌম আল্লাহ যেমন সমগ্র বিশ্বজগতের একমাত্র রব ঠিক তেমনি তিনিই একমাত্র দাতা। রিস্ক প্রদানের ক্ষেত্রে তিনি কারো মুখাপেক্ষী নন বরং বিশ্ব সংসারের সকল কিছুই তার মুখাপেক্ষী গত সপ্তাহে আমরা এরকম পাঁচটি আয়াতের কথা আলোচনা করেছিলাম প্রশ্ন করা হলে চরম অধ্যাইশরা করত যে রব হলেন ক্ষেত্রে হচ্ছে তুমি জিজ্ঞেস করো কে রিজিক দান করে তোমাদেরকে আসমান থেকে ও জমিন থেকে কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক তাছাড়া কে জীবিতকে মৃতের ভেতর থেকে বের করেন অথবা কেই বা মৃতকে জীবিতর মধ্য থেকে বের করেন কে করেন কর্মসম্পাদনের ব্যবস্থাপনা তখন তারা বলে উঠবে অল্লাহ তখন তুমি বলো তারপরেও তোমরা কি ভয় করছো না বলো আসমান ও জমিন হতে কে তোমাদেরকে রিস্ক দান করেন বলো আল্লাহ হয় আমরা না হয় তোমরা অবশ্যই সৎপথে পরিচালিত অথবা স্পষ্ট গোমরাহিতে পতিত এ দুটি আয়াতের সাথে আগের পাঁচটি আয়াতের মিল আছে আল্লাহ এখানে নবী সাল্ল আলহাল্লামকে বলছেন কুরাইশদের রিস্কের ব্যাপারে প্রশ্ন করতে কে রিস্ক দান করেন রিস্কের মালিক কে এবং এক্ষেত্রেও চরম অধ্যত মুশ্রিক হওয়া সত্ত্বেও কুরাইশের লোকেরা স্বীকার করে নিয়েছিল যে আল্লাহআলা তাদের রিস্ক দান করেন এখন আমরা দেখব আর রাজিক ও আর রাজ্জাক এর মধ্যে পার্থক্য কি। আল্লাহবাহনাহুয়াত আয়লার পবিত্র নামগুলো যে কত অর্থবহ কতটা নিখুঁত তা আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারব না আর রাজ্জাক এবং আর রাজীক দুটোই আল্লাহবাহনাহুয়াত আয়েলার গুনবাচক নাম দুটোই রিজক দানের সাথে যুক্ত দুটি নাম থেকেই আমরা বুঝতে পারছি তিনিই একমাত্র রিজিক দাতা তাহলে এ দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কি। কেন একই বিষয় দুটো নাম আর রাজিক এবং আর রাজ্জাকের মধ্যে পার্থক্যটা আসলে কি। আর রাজিক দ্বারা সমগ্র সৃষ্টির জন্য রিস্ক নির্ধারণের বৈশিষ্ট্য বোঝানো হয় আল্লাহ সুবাহন আহমতে আয়েলা তার চিরন্তন এবং পরিপূর্ণ জ্ঞানে সকল সৃষ্টির জন্য রিস্ক নির্ধারণ করেছেন আমাদের জন্মের আগেই তিনি আমাদের রিস্ক নির্ধারণ করে রেখেছেন আল্লাহ জমিন এবং আসমান সৃষ্টি হবার পঞ্চাশ হাজার বছর আগে কলমকে নির্দেশ দিয়েছেন সকলের রিস্ক লিখে রাখার জন্য আর এর আগেও আপনার এবং আমার রিস্ক কি হবে তা তার পরিপূর্ণ এবং চিরন্তন ইলমে জ্ঞাত ছিল এটাই হল আর রাজিক এর অর্থ এবার দেখা যাক আর রাজ্জাক এর অর্থ কি। আর রাজ্জাক হলেন এমন একজন যিনি রিস্ক বিতরণ করেন যিনি সুবিন্যস্ত ও পরিপূর্ণভাবে রিস্ক বন্টন করেন বিরতিহীনভাবে নিয়ত তিনি আমাদের মধ্যে রিস্ক বন্টন করেন আমরা যদি বলি প্রতি মুহুর্তে তাহলেও এটা আসলে বোঝানো সম্ভব না প্রতি ন্যানো তার চেয়েও ক্ষুদ্রতি ক্ষুদ্র সময়ের ব্যবধানেও তিনি রিস্ক বিতরণ করা বন্ধ করেন না আর রাজ্জাক অর্থ হল তিনি আপনার জন্য যা নির্ধারণ করেছেন তার বন্টনে তিনি উদার তিনি সবচেয়ে মহানুভব সর্বাধিক দানশীল নিরন্তর দাতা তিনি তার সৃষ্টিকে রিস্কের পর রিস্ক নিয়ামতের পর নিয়ামত দান করেন তাহলে আমরা বুঝলাম যে আল্লাহর গুনবাচক নাম আর রাজিক মানে হলো আল্লাহ হসবাহ আয়লা তার সৃষ্টির রিস্ক নির্ধারণ করেন এবং আর রাজ্জাক মানে হলো আল্লাহ হসবাহ আয়লা তা সৃষ্টির জন্য নির্ধারিত রিস্ক বন্টন করেন রিস্ক কি? আমরা সবাই ভাবি আমরা এই প্রশ্নের উত্তর জানি কিন্তু আসলে কি তাই ইবেন মঞ্জুর বলেন রিস্ক মাদা এবং মা নউইয়া অর্থাৎ রিস্ক বস্তুগতও হতে পারে আবার অবস্তুগতও হতে পারে রিস্ক শুধু বস্তুগত জিনিসপত্রের মধ্যেই সীমাবদ্ধ নয় রিস্ক মানে শুধু খাওয়া ধন সম্পদ টাকা পয়সা পোশাক আশাক আলিশান বাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি না বরং রিস্কের সীমানা আরও বিস্তৃত আল্লাহবাহন হুয়া তালা আপনাকে ইসলাম দিয়েছেন ইমান দিয়েছেন এটাও রিস্ক এই যে আপনি তাহিদ সম্পর্কে শুনছেন শেখার সুযোগ পাচ্ছেন এটাও রিস্ক আপনার চোখ শীতলকারিনী স্ত্রী আপনার সন্তান এরাও রিস্ক আপনার স্বাস্থ্য আপনার ধন সম্পদ রাতের ঘুম এগুলোও রিস্ক মনের শান্তি আপনার মানসিক প্রশান্তি এটাও রিস্ক আপনি যদি জান্নাতে যান আর আমরা আন্তরিকভাবে চাই আপনি যেন জান্নাতুল ফেডদাউসের অধিবাসী হন তাহলে জান্নাতে আপনার জন্য যে পুরস্কার অপেক্ষা করছে তার সব কিছুই রিস্ক আল্লাহ হলেন আর রজ্জাক তাও বিশুদ্ধ হতে হলে পরিপূর্ণ করতে হলে আমাদের অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে একমাত্র আল্লাহ ই হলেন আর্রজাক তিনিই হলেন রিজিক দাতা এই বিশ্বজগতে আর কারও বিন্দুমাত্র কোনো ক্ষমতা নেই আপনাকে রিস্ক দেওয়ার এই কথাটা অন্তরে খোদাই করে নিন হৃদয়ের গভীরে বসিয়ে নিন এটা কখনই ভোলা যাবে না আপনার রিস্কের মালিক হলেন আল্লাহ শুধুই আল্লাহ এর বিপরীত যা কিছু অন্তরে আছে সেগুলোকে খুরে খুঁড়ে বের করে ফেলে দিতে হবে আল্লাহ বলেছেন আমাদের রিস্ক হলো আসমানে তিনি বলেন অফিস কুকুমা টু আয় দুন আকাশের মাঝে রয়েছে তোমাদের রিস্ক তোমাদের যাবতীয় প্রতিশ্রুতি আমাদের এই আয়াতে বিশ্বাস রাখতে হবে অনেকে হয়তো বলতে পারো বাস্তবতা বোঝার চেষ্টা করো ভাই আমার রিস্ক কিভাবে আকাশে থাকবে আমার অফিস তো এখানে আমার রিস্ক কিভাবে আসমানে থাকবে আমার ব্যবসা প্রতিষ্ঠান তো এই রাস্তার মাথায় আমার রিস্ক কিভাবে আকাশে থাকবে हमार सब टा तो बैंकेयसा बाड़ी गाड़ी सब किस तो आ चोर सामने ही आर रिस्क आसमान क्यों है देखो हम रिसक अर्जुन माध्यम अर्थात आजबाब अल्लाह बहन आहुअ आला एगुल सृष्टि कर जान आपनी आपनर निर्धारित रिस्क अर्जन करते सब तो आसमान ओपर थे अल्लाह बहन आहुआत आला आपनार बस के चालित करस मास मासना अज्ञाता टाक दी রিস্ক আসছে আল্লাহবাহনাহাত আয়লার তরফ থেকেই আপনার বস একটি মাধ্যম মাত্র ক্রেতারা যখন হাঁটতে হাঁটতে আপনার দোকানে ঢুকে পড়ে তখন তারা আসমানের ইশারাতেই আসে আপনার রিস্ক নিয়ে আপনার রিস্ক নিয়ন্ত্রণ করেন আল্লাহ আপনার বস কিংবা দোকানের ক্রেতা নয় এই আয়তের মাধ্যমে অল্লাহ আমাদের বলছেন যে আপনার রিস্ক তিনি দেন এটি সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে আমাদের রিস্ক আকাশে এই পৃথিবীতে নয় ইবনে কুদায়ামাহ এবং আল সনদসহ একটি ঘটনা বর্ণনা করেছেন বস্টার বিখ্যাত আলিম আল আসমাঈ রহমাহ বলেন একদিন আমি মসজিদ থেকে বের হয়ে নগরীর অলিগলিতে হাঁটছিলাম এমন সময় রুক্ষ কঠোর চেহারার এক বেদুইন আমার দিকে এগিয়ে আসলো এক হাতে থালা আর এক হাতে তলোয়ার আমাকে জিজ্ঞাসা করলো তুমি কোন গোত্রের লোক আমি উত্তর দিলাম আসমা গোত্রের বেদুইন আবার প্রশ্ন করলো তুমি কি সেই লোক যাকে লোকেরা আল আসমাঈ বলে ডাকে তুমি কি সেই বিখ্যাত আলিম বেদুইন আবার প্রশ্ন করল হ্যাঁ আমিই সেই লোক বেদুইন আলাহাসমাইকে সালাম দিয়ে বসে পড়ল তারপর আবার প্রশ্ন করল তুমি কোন অঞ্চল থেকে এসেছ কোন এলাকা আমাকে বিস্তারিত বলো আল্লামাই রহমা উল্লাহ দাওয়ার সুযোগটা কাজে লাগাতে চাইলেন এমন এমনভাবে উত্তর দিলেন যেন আলোচনার মোড় ইসলামের মৌলিক বিষয়ের দিকে ঘুরে যায় তিনি বললেন আমি এমন এক ভূমি থেকে এসেছি যেখানকার অধিবাসীরা আল্লাহর কালাম পাঠ করে বেদুইন অবাক হয়ে গেল বলল আল্লাহর কি এমন কালাম আছে যা মানুষের মুখে উচ্চারিত হয় কি আমাকে শোনাও আল্লাহ স্মাআ কোরআন তিলাওয়াত শুরু করলেন তিলাওয়াত করতে করতে তিনি সুরাল জারিয়াতের বাইশ নম্বর আয়াতে পৌঁছালেন যেখানে আল্লাহ সুবাহ আয়লা বলেন আকাশের মাঝে রয়েছে তোমাদের রিস্ক তোমাদের যাবতীয় প্রতিশ্রুতি যথেষ্ট হয়েছে এবার থামো বেদুইন বলে উঠল আল্লামা আই রহেমাহুল্লাহ বললেন এটা আল্লাহর কালাম এগুলো আল্লাহর কথা বেদুইন প্রশ্ন করল এগুলো কি আল্লাহর কথা আলাসমা আই রহমাহুল্লাহ বললেন হ্যাঁ এগুলোই আল্লাহর কথা তিনি তার রসুলের কাছে তারপর কোনো কথা না বলে সোজা গিয়ে তারা ছাড়াল তারপর আসো মানুষের মাঝে মাংস বিলিয়ে দিতে আমাকে সাহায্য করো তারপর বেদুইন তার তলোয়ার আর ধনুক ভেঙে ফেললো তারপর বারবার সে আয়াতিল করতে করতে মরুভূমির দিকে চলে গেল যেখানে আল্লাহ আলা বলেন আকাশের মাঝে রয়েছে তোমাদের রিস্ক তোমাদের যাবতীয় প্রতিশ্রুতি আলাসমা আইউ রহমাহুল্লাহ নিজে দোষ দিতে শুরু করলেন আমার ইমান কেন এই বেদুইনের মতো শক্ত না এই আয়াতটি বেদুইন তার অন্তরে গেথে নিয়েছিল বেদুইনদের অনেকেরই আরবি ভাষার উপর বেশ দক্ষতা থাকতো এই বেদুইনটি আর দারিয়াতের বাইশ নম্বর আয়াত শোনা মাত্রই নিজের অন্তরে গেথে নিয়েছিল আলাসমা আইউ রহমাহুল্লার সঙ্গে দেখা হওয়ার আগে সে রিস্ক নিয়ে দুশ্চিন্তায় থাকত। সব সময় চলতে থাকতো রিস্কের খোঁজে এ আয়াত শোনা মাত্রই তার সব দুশ্চিন্তা দূর হয়ে গেল আরে আমি রিস্ক নিয়ে কেন এত পেরেশান হচ্ছি যেখানে আল্লাহ হাসবাহনাহুয়াতে আয়লা সাত আসমানের উপর থেকে আমাকে রিস্কের নিশ্চয়তা দিচ্ছেন আসমান থেকে রিস্ক আসছে এটা জানার ফলে তার দুশ্চিন্তা দূর হয়ে গেল অন্তরে প্রশান্তি আসলো। অনেক বছর পরের কথা আল আসমাঈ রহমাহুল্লাহ খলিফা হারুন রশিদের সঙ্গে হজ করতে মক্কা গিয়েছেন পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকল এতো তো বস্ত্রারগুলিতে দেখা হওয়া সেই বেদুইন বেদুইন বৃদ্ধ হয়েছে চেহারায় বয়সের ছাপ পুরোনো দিনের মতোই তারা আবার একসঙ্গে বসলেন বেদুইন তাকে অনুরোধ করল কুরআন থেকে কিছুটি তিলাওয়াত করে শোনাতে আলাসমাঈ রহমাহুল্লাহ আবার সুরা আদারিয়াতের তিলাওয়াত শুরু করলেন একের পর এক আয়াত তিলাওয়াত করে যাচ্ছেন তিনি অবশেষে পৌঁছলেন সেই বাইশ নম্বর আয়াতে আকাশের মাঝে রয়েছে তোমাদের রিস্ক তোমাদের যাবতীয় প্রতিশ্রুতি পুরনো দিনের মতোই বেদুইন তাকে থামিয়ে দিল বলল আল্লাহর প্রতিশ্রুতি আমি সত্য পেয়েছি তিনি যা বলেছেন তা অবশ্যই সত্য আমাকে আরও কিছু তিলাওয়াত করে শোনান আলাসমা আই রহমাউল্লাহ এবার তিলাওয়াত করলেন অতএব এ আসমান ও জমিনের মালিকের শপথ এ গ্রন্থটি নির্ভুল ঠিক যেমনি তোমরা একে অপরের সাথে কথাবার্তা বলছ এটা হলো সুরা জারিয়াতের একান্ন নম্বর আয়াত এখানে আল্লাহ নিজের নামে শপথ করছেন তিনি বলছেন এই আসমান ও জমিনের মালিকের শপথ এই শপথের ঠিক পরেই এসেছে লা হক এই শব্দটি ল হক এই লাম হলো লামুত্তাউ লহাম তকঈদের মধ্যে নিশ্চয়তা গুরুত্ব সত্যায়ন এবং দৃঢ়তা প্রকাশ করা হয় অর্থাৎ এখানে আল্লাহ জোর দিয়ে দৃঢ়ভাবে বলছেন নিশ্চিতভাবেই কোনো সন্দেহ ছাড়াই অবশ্যই অবশ্যই রিস্ক আসে আসমানের উপর থেকে বেদুইনে আয়াত শোনার পর বিস্মিত হয়ে গেল চিৎকার করে বলল কারা সে নির্বোধ যারা মহান আল্লাহর ওয়াদাকে অবিশ্বাস করেছিল কারা সে নির্বোধ যারা তাকে এতটাই প্রধান্বিত করেছে যার কারণে মহান আল্লাহ আল জলিল আল করিম আল কয়ুম নিজের নামে শপথ করলেন কারা সেই মূর্খ বেদুইন আল আসমায় সামনেই সুরা জারিয়াতের তেইশ নম্বর আয়াতটি তেলাওয়াত করতে থাকলো এবং তৃতীয়বার তেলাওয়াত করার সময় সে স্থানেই মৃত্যুবরণ করল এ আয়াতের ওজন এর গভীরতায় সে মৃত্যুবরণ করল আল্লাহ এ আয়াতে বলছেন ঠিক যেমনি তোমরা একে অপরের সাথে কথা বলছ কেন রিস্কের কথা বোঝাতে গিয়ে আল্লাহ মানুষের একে অপরের সাথে কথোপকথনের উপমা দিলেন এর পিছনে দুটি কারণ আছে আল্লাহ বলছেন আমরা একে অপরের সাথে কথা বলতে পারি তা নিয়ে যেমন সন্দেহ নেই তেমনি এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই যে রিস্ক আসমান থেকে আসে আপনি যে কথা বলতে পারেন এ নিয়ে কি আপনার কোনো সন্দেহ আছে নেই আপনার রিস্ক যে আসমান থেকে আসে সেটা নিয়েও কোনো সন্দেহর জায়গা নেই দ্বিতীয়ত ধরুন আপনার জিহভা আপনার মুখ আপনার ভোকাল কর্ড কেউ আপনার কাছ থেকে কেড়ে নিল তারপর সেগুলো ব্যবহার করে সে কি কথা বলতে পারবে আপনার মুখ আপনার জিহভা আপনার ভোকাল কর ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি কি কথা বলতে পারে নিশ্চয় না একইভাবে আপনার রিস্ক আসে আকাশ থেকে এই রিস্ক আপনার জন্য বরাদ্দ করা আর কেউ আর কোন শক্তি এই রিস্ক নিতে পারবে না যেটা আপনার সেটা আপনারই থাকবে তাই এত দুশ্চিন্তা করার কিছুই নেই আপনার জন্য বরাদ্দকৃত রিস্ক আপনার কাছে আসবেই এখানে একটি প্রশ্ন চলে আসে রিস্ক সংশ্লিষ্ট অজস্র আয়াত এবং হাদিসগুলোতে কেন বারবার শপথ করা হয়েছে একটু মনোযোগ দিয়ে আমাদের আলোচনা শুনলে ইতিমধ্যেই আপনার তা বুঝে ফেলার কথা কারণ রিস্ক হলো এমন এক বিষয় যেখানে অনেক মানুষের তাহিদ দুর্বল হয়ে যায় রিস্কের দুশ্চিন্তা মানুষকে কাপুরুষ বানিয়ে দেয় মানুষ তাহিদ ভুলে যায় কিংবা তাহিদে ফাটল ধরে রিস্কের দুশ্চিন্তা টাকা ঘর ভাড়া খাবার রিটায়ারমেন্ট সঞ্চয় এগুলো মানুষের চিন্তাকে আচ্ছন্ন করে ফেলে রিস্ক সংশ্লিষ্ট আয়াত এবং হাদিসগুলোতে ঘন ঘন শপথ করার মাধ্যমে বক্তব্যকে শক্তিশালী করা হয়েছে আশ্বস্ত করা হয়েছে আল্লাহ চান আমরা নিশ্চিন্ত হয়ে প্রশান্ত মনে বিশুদ্ধতা হিদে পরিপূর্ণ জীবনযাপন করি এবং একনিষ্ঠভাবে সিরাতুল মুস্তাকিমের উপর থাকি জমিনের উপর বিচরণশীল এমন কোনো জীব নেই যার রিস্ক পৌঁছানোর দায়িত্ব আল্লাহর উপর নেই তিনি যেমন তার আবাস সম্পর্কে অবহিত। তেমনি তার মৃত্যুর পর তাকে যেখানে সুপর্দ করা হবে তাও তিনি জানেন এসব কথা একটি সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ আছে সুরাত আল হুদ। রিস্ক কার উপর নির্ভর করে আপনার বসের উপর বাবা মার উপর চাকরির উপর সরকার দেশ বা কোনো সংস্থার উপর না আল আল্লাহ রিস্ক নির্ভর করে আল্লাহর উপর মুস্তাউদ মানুষ অন্য মানুষকে রিস্ক প্রদান করে না করতে পারেও না মানুষ কেবল মাধ্যম যার দ্বারা আল্লাহ হসবাহানাহুয়াত আয়লা আপনাকে রিস্ক প্রদান করেন দুঃখ কষ্টে পড়লে বিশেষ করে অর্থ কষ্টে পড়লে অনেকেইভাবে আল্লাহ সুবাহানাহুয়াত আয়লা বোধহয় তাকে ভুলে গিয়েছেন মুখে হয়তো বলে না কিন্তু মনের ভিতর এই চিন্তা কাজ করে এই চিন্তার উত্তর আছে সুরাহউদের এই আয়তের দ্বিতীয়াংশে যেখানে আল্লাহ হসুবহান আহুয়াত আয়লা বলেন তিনি যেমন তার আবাস সম্পর্কে অবহিত তেমনি তার মৃত্যুর পর তাকে যেখানে সুপর্দ করা হবে তাও তিনি জানেন আল্লাহ সুবাহান হাত আয়লা আপনার আবাসস্থল সম্পর্কে জানেন আপনার সমাধি স্থল সম্পর্কেও জানেন জন্মের আগে আপনি কোথায় ছিলেন আর মৃত্যুর আগ পর্যন্ত কোথায় থাকবেন তাও তিনি জানেন মৃত্যুর পর আপনার স্থান কোথায় সেটাও তিনি জানেন আল্লাহ এখানে আবারও তার বান্দাদের আশ্বস্ত করছেন আল্লাহর উপর ভরসা করুন শান্ত হন দুশ্চিন্তা বাদ দিন আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখনও আল্লাহ আপনার অবস্থান জানতেন যখন অন্ধকার কবরে যাবেন তখনও তিনি জানবেন কেবল তিনিই সবসময় সর্বাবস্থায় अपनार जो नियामत रिस्क दिए गेन आप भूले जा कख भूले जाह सुबहत आयला पशुपाखिर रिस्कर व्यवस्था करें से आल्लाह क्या तरह सम्मानित सृष्टि मानुषर जो रिस्कर व्यवस्था करबेंहें आदम सन्तान सम्मानित करी अल्लाह पशुपाखीजर रिस्कर व्यवस्था करें जरा आल्ला नामे जखन अपबाद दे যারা দাবি করে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন সেই জঘন্য অপরাধীদের জন্য তিনি রিস্কের ব্যবস্থা করেন তাহলে যারা লা লাহ ইল্লাহ বলে তাদের জন্য কি আল্লাহ রিস্ক পাঠাবেন না পশু পাখি কাফির মুসলিম আল্লাহ সবারই রিস্কের ব্যবস্থা করেন ইব্রাহিম আলাহি সাল্লাসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন তিনি মক্কাকে নিরাপদ শহর বানিয়ে দেন এবং যারা আল্লাহর উপর ইমান আনয়ন করেছেন শুধু তাদের রিস্কের ব্যবস্থা করে দেন ও এবং এখানকার অধিবাসীদের মাঝে যে ব্যক্তি আল্লাহ তা আলা এবং পরকালে বিশ্বাস করে তুমি তাদের ফলমূল দিয়ে আহারের যোগান দাও আল্লাহ সুবাহ জান ইব্রাহিম আলহ সালসালামের দোয়া সংশোধন করে জানিয়ে দিলেন তিনি বিশ্বাসী অবিশ্বাসী সবাইকেই রিস্ক দান করেন আল্লাহ বলেন ওমান কফ রিহু কলি যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে তাকেও আমি অল্প কয়েকদিন জীবনের উপায় উপকরণ সরবরাহ করতে থাকব। অতপর অচিরেই আমি তাদের আগুনের আজা ভোগ করতে বাধ্য করব। যা সত্যিই বড় নিকৃষ্টতম স্থান কাফির এবং মিন সকলকেই আল্লাহ রিস্ক দেন আপনার রিস্ক কেবল আল্লাহর হাতে निजर अंतरे कथागुलो गेथे नी बस व्यवसा चाकरी सरकार हाथेना अल्लाह बोलें इन निंदेह अल्लाह ताली जीविका सरबराह करी महापरक्रमशाली प्रबल क्षमतार अधिकारी अल्लाहर का चाहबें ना आप रिस्क अपरिवर्तनशील अपनी मायर पेटे थका अवस्थाते ही अपना रिस्क लेखा हो गए দিন রাত এক করে দুনিয়ার পিছে ছুটুন দুশ্চিন্তায় পেরেশান হয়ে যান অথবা নিরুদ্বেগ যাপন করুন আপনি যাই করুন না কেন আপনার জন্য আল্লাহ সুবাহ যতটুকু রিস্ক বরাদ্দ করে রেখেছেন আপনি ঠিক ততটুকুই পাবেন এক চুল পরিমাণ কমবেও না বাড়বেও না রসুল্লাহ সাল্ল আলহিসাল্লামের একটি সোহেহাদিসে এসেছে আনে আয়সিন আনিনি আল্লাহ একজন ফেরেস্তাকে গর্ভের দায়িত্বে নিয়োজিত রাখেন যখন বান্দা গর্ভে থাকে তখন এই ফেরেস্তা বলে হে আল্লাহ নুৎফা অর্থাৎ সে কি এখন নুৎফা বা একটি বিন্দু হিসেবে গর্ভে সংরক্ষিত হবে তারপর ফেরেস্তা বলে আয়ে রব্বি আয়লা কাতুন হে আমার রব এবার কমাট বাধা রক্তপিণ্ডে পরিণত হবার সময় এসেছে ফেরেস্তা আল্লাহর কাছে অনুমতি চাইবেন তারপর ফেরিস্তা বলবেন আয় রব্বি মুদগাতুন হে আমার রব মুদাতেন সে কি এখন মাংস পরিণত হবে আল্লাহ যখন গর্ভস্থিত ভ্রূণের সৃষ্টি সম্পন্ন করার ইচ্ছা করেন তখন ফেরিস্তা প্রশ্ন করে সে কি হতভাগ্য অনিষ্টকারী হবে নাকি আনন্দিত হবে তারপর সে প্রশ্ন করবে আজা করুন আনসা সে কি পুরুষ হবে নাকি নারী অর্থাৎ প্রতিটি ধাপে এই ফেরেস্তা মহান আল্লাহর কাছ থেকে অনুমতি নেবে সর্বশেষে ফেরেস্তা প্রশ্ন করবে ফামার এর আয়ু এবং রিস্ক কি হবে সব ভালোমতো শুনে গর্ভের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা সব কিছু লিখে ফেলেন অথচ ওই ভ্রূণা তখনও ভ্রূমিষ্ঠ হয়নি সে তখনও মায়ের গর্ভে দেখুন আপনার রিস্ক কত আগে নির্ধারিত হয়ে গেছে हमें क्यों बना मातृगर्भे थका अवस्थाई अपना रिस्क निर्धारित होना रिस निर्धारित हो गए तरों अनेक आगे अपनी जख धी धीरे, -धीरे मातृगर्भे एकटूटे आकृति पा तक फेस्तारा अपना रिस्क सम्पर्क जानते परे ये समय इसे ए बारे फेस्तारा महान आल्ला पक्षे निर्देश पे शुरू कर रिस्क निर्धारित हो गए आसमान समूह जमीन सृष्टिर पंचाश हज़ार बचर आगे लक्ष्य करीतु आपनर जन्मे पंचाश हज़ार बचर आगे कथा बना अपनार रिस निर्धारित हो गए आसमान समूह और जमीनसमूह तैरी हर पंचाश हज़ार बचर आगे सब किस लिखित आज पुंगखानुपुखे खुटिनाटी कि बद देवा निर्धारित प्रति फोटा पानी कथाओ लेखा एक फोटा पानी तो अनेक बड़ो एर चेय क्षुद्रणु परमाणु चेयर छोटो रिस्क इलेक्ट्रन प्रोटन नि्यूट्रन तार चेय छोटो जमन कोअर्क लेपटन पर्यर को रिस्क जदि आपनारे निर्धारित होते लिखित आ নিশ্চিত থাকুন সেটা আপনার কাছে আসবেই যত ক্ষুদ্রই হোক সেটা আপনার কাছে না এবং তা লেখা হয়ে গেছে আসমানসমূহ ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আর এটা লেখা হওয়ার আগেও তা আল্লাহ আর চিরন্তন গায়ে বি ছিল কবলা আসমানসমূহ জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লৌহে মাহফুজে আল্লাহ সুবাহ আয়লা সৃষ্টি সমূহের হিসাব লিখে রেখেছেন তাই জীবন ও রিস্কের ক্ষেত্রে আল্লাহ পথ চলার উপমা দিয়েছেন আপনার জন্য কোনো রিস্ক অপেক্ষা করে আছে আপনি ধীরে সুস্থে গিয়ে যান তাড়াহুড়ো করার কিছুই নেই দুশ্চিন্তার কোনো কারণই নেই আপনার রিস্ক আপনার পথে অপেক্ষা করছে আপনার জন্য আপনার রিস্ক আপনারই থাকবে অন্য কারো কাছে যাবে না ধরুন আপনাকে একটা বইয়ের সেলফ দেখে বলা হলো এই সব বই আপনার এই বইগুলোতে আর কিউ হাত দেবে না সব আপনার আজ থেকে শত শত বছর পরেও এগুলো আপনারই থাকবে এভাবেই যতদিন যত বছর যাক না কেন এগুলো এখানে সংরক্ষিত থাকবে কিউ একবার ধরেও দেখবে না আপনি কি এটি শোনার পরপরই লাভ দিয়ে উঠবেন ছুটে গিয়ে হাত ভর্তি করে সব বই একবারে নিয়ে বাসায় চলে যাবেন নিশ্চয়ই না আল্লাহ বলেন রিস্কের ব্যাপারটিও এরকম আপনার জন্য নির্ধারিত রিস্ক আপনার কাছে আসবেই আসবে পৃথিবীর কোন শক্তির বিন্দুমাত্র কোন সামর্থ্য নেই আপনার রিস্কে ভাগ বসানোর বা আপনার কাছ থেকে নির্ধারিত রিস্ক কেড়ে নেবার এত পেরেশান হবার এত দুশ্চিন্তায় ভোগার এত ছুটি করার কোনো দরকার নেই শান্ত হন আপনার রিস্ক আপনার কাছে আসবেই তিনি সেই মহান সত্তা যিনি ভূমিকে তোমাদের অধীন করে বানিয়েছেন তোমরা যখন যেভাবে চাও এর অলিগলির মধ্য দিয়ে চলাচল করো এবং এর থেকে উদ্গত রিস্ক তোমরা উপভোগ করো মনে রেখো একদিন তোমাদের সবাইকে তার কাছেই ফিরে আসতে হবে অন্য কেউ নয় বরং আল্লাহ সুবাহানহমা তা আয়ালাই জমিনকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন আর আমাদের জন্য নির্ধারিত রিস্কের ব্যবস্থা করে দিয়েছেন সুতরাং আমাদের আর চিন্তা কিসের রিস্কের পেছনে দুনিয়ার পেছনে ক্রমাগত ছুটে চলার কিছুই নেই সারাক্ষণ দুনিয়া নিয়ে দুশ্চিন্তারও কিছু নেই বরং মৃত্যুর পরের অনন্ত জীবনের কথা ভাবুন দুনিয়াতে আপনার রিস্ক নিশ্চিত অল্লাহ আপনার রিস্কের গ্যারান্টি দিয়েছেন কিন্তু আখিরাতে আপনার কি হবে তার কোনো নিশ্চয়তা আপনার কাছে নেই তাই আখিরাতের পেছনে ছুটুন কেয়ামতের দিন নিয়ে দুশ্চিন্তা করুন আপনার হিসাব নিয়ে দুশ্চিন্তা করুন কি হবে জান্নাতে ঢুকা যায় কীভাবে জান্নাতের উঁচি স্তরে পৌঁছানো যায় সেটা নিয়ে চিন্তা করুন অল্লাহ বলেন ফসে আও ইক্রিল্লাহ আল্লাহর স্মরণের দিকে দ্রুত গতিতে গিয়ে যাও তার মোহর হবে দৌড়ানোর নামের অর্থ জানা এবং মহান আল্লাহর এই বৈশিষ্টের উপর ইমান আনা একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এটা জানা যে বান্দার রিস্ক প্রদানের ব্যাপারে অল্লাহবাহ আয়লা অত্যন্ত কৌশলী এবং অত্যন্ত বিচক্ষণ অনেক লোক দিন রাত বলে আল্লাহ সুহানা হুয়া তলা সর্বজ্ঞানী কিন্তু এটা তাদের মুখের কথা মাত্র এই কথা অন্তরে প্রবেশ করে না তাদের দিনে তারা এই কথা বলে কিন্তু রাতে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে গিয়ে রিস্কের ব্যাপারে অভিযোগ করে সৃষ্টির কাছে গিয়ে নিজেদের অভাব নিয়ে অভিযোগ করে তারা মুখে বলে আল্লাহ সর্বজ্ঞানী আল্লাহ আর রজ্জাক আল্লাহ সর্বপেক্ষা বিচক্ষণ কিন্তু অভাবের ব্যাপারে তারা আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে গিয়ে অভিযোগ করে কি আশ্চর্য আল্লাহ বলেন ওয়ালা ও বা ফিল যদি আল্লাহ তার সব বান্দাদের রিস্ক প্রাচুর্য দিতেন তাহলে তারা নিঃসন্দেহে জমিনে বিপর্যয় সৃষ্টি করত তাই তিনি পরিমাণ মতো যাকে যতটুকু চান তার জন্য ততটুকুই রিস্ক নাজিল করেন অবশ্য তিনি নিজের বান্দাদের প্রয়োজন সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকে ফাল রয়েছেন আল্লাহ সুবাহ আর রাজ্জাক তিনি আল হাকিম এবং আর রাজ্জাক আল হাকিম জানেন যে আপনাকে তিনি যদি কিছুটা বেশি দেন তাহলে আপনি সেটা অপব্যবহার করবেন এটা আপনার জন্য কল্যাণকর হবে না তাই তিনি আপনাকে নির্দিষ্ট পরিমাণ রিস্ক দেন আর রাজ্জাক এবং আল হাকিমের উপর নির্মাণ আনার একটি অংশ হচ্ছে এটি বিশ্বাস করা আপনার আকিদা হতে হবে এমন যে আল্লাহ সুবাহ আপনাকে যা দিবেন আপনি তা মাথা পেতে নেবেন আল্লাহ আপনাকে ধনী বা গরিব যে অবস্থাতেই রাখুক না কেন আপনি সেটা মেনে নেবেন কারণ আপনার অবস্থা বদলালে আপনি কি সুখী হতেন নাকি অনিষ্টকারী ভাগ্যদের একজন হতেন তা আপনি জানেন না অবস্থার পরিবর্তন কিভাবে আপনাকে প্রভাবিত করবে আপনার ইমানকে প্রভাবিত করবে আপনি সেটা জানেন না আমরা কেউই সেটা জানি না তাই আমরা আল্লাহর ফয়সালা মাথা পেতে মেনে নেই আমরা তার ফয়সালা নিয়ে সন্তুষ্ট থাকি কারণ আমি জানি না কিন্তু আমার আল্লাহ জানেন আল্লাহ জানেন কোনটা আমার জন্য উত্তম তিনি আর রাজ্জাক তিনি আল হাকিম আমি যদি আপনার ব্যক্তিগত বিষয় প্রশ্ন করা শুরু করি তাহলে কেমন লাগবে धरु आपनी बजार डलार दिए गाड़ी केने का कैफियत चाहिए तुम्हें कें गाड़ पेने अथा बीस हज़ार डलार खरच कर ले तुम तो दस हज़ार पाँच हज़ार वे कम दामे चलनसुई एक गाड़ी पेते यरच करते गले क्या अथवा धरुँन आईफोन कमी आपना के प्रश्न कर लम तुम आईफोन कीन कें साधारण फोन जगो दिए शुद्ध कल और मेसेज करा जाए सेगलो दिए तो तुम गाज चलाते तईना किंबा जी तुम्हार स्त्री के शपिंगर जो पाँचो डलार कैन दिले তখন আপনার কেমন লাগবে আপনি হয়তো ক্ষেপে যাবেন আমার সিদ্ধান্ত নিয়ে কথা বলার তুমি কে আমি কোন গাড়ি কিনবো আইফোন কিনবো নাকি নোকিয়া এগারোশো ব্যবহার করবো সেটা আমার ব্যাপার আমার স্ত্রীকে আমি কত টাকা দেব। সেটা আমার ব্যাপার তুমি এখানে নাক গলাবার কে এবং আপনি এ কথা বলতে পারেন আপনার সে অধিকার আছে আমি কে আপনার একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক ব্যাপারে নাক গলানোর এ অধিকার আমার নেই তাহলে এবার বলুন তো সর্বশক্তিমান সর্বজ্ঞানী আল্লাহ সুবাহ আল হাকিমের পদ্ধতি এবং হিকমা নিয়ে প্রশ্ন করার আপনি অধিকার দিয়েছে ও রহমাতুরবা অল্লাহ সুবহানাহুয়াত আলা প্রশ্ন করছেন তারা কি তোমার রবের রহমত ভাগ বন্টন করে আমি দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করে দেই এবং তাদের একজনকে অপরজনের উপর মর্যাদায় উন্নত করি যাতে একে অপরের সহযোগিতা তারা গ্রহণ করতে পারে আর তারা যা সঞ্চয় করে তোমার রবের রহমত তা অপেক্ষা অনেক উৎকৃষ্ট আল্লাহ সুবহানাহুয়াত আয়লা কোন বান্দাকে কতটুকু রিস্ক দিবেন। রহমত নাজিল করবেন নাকি করবেন না করলে কতটুকু করবেন এ ব্যাপারগুলোতে নাক গলানোর আপনিকে কে আপনাকে অধিকার দিয়েছে একমাত্র আল্লাহ সুবাহানহুয়াত আলা তার সৃষ্টির মধ্যেই রিস্ক বন্টন করেন এটা কেবল তারই একয়ারে আছে আল্লাহ সুবাহানা বলেন এবং তাদের একজনকে অপরজনের উপর মর্যাদায় উন্নত করি যাতে একে অপরের সহায়তা তারা গ্রহণ করতে পারে সমাজে সকল লোক সমান না কেউ ধনী কেউ মধ্যবিত্ত কেউ আবার গরিব অনেক লোকই বলে আল্লাহ সুবাহানহুয়া তা আয়লা কেন যে আমাকে ধনী বানালেন না তাহলে তো আমি মসজিদ বানাতাম মজলুমের পাশে এসে দাঁড়াইতে পারতাম রিস্কের কোনো কোন ক্ষেত্রে কেউ কেউ কিছুটা হতাশা বোধ করতে পারেন যদি হতাশার কারণ হয় সম্পদের অভাব যার ফলে সে দিনের খেদমত করতে পারছে না তাহলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু যদি হতাশা অসন্তুষ্টিতে রূপ নেয় তাহলে সমস্যা আপনাদের মনে রাখতে হবে আল্লাহ সুবাহ হুয়া তা আয়লা আর রাজ্জাক সর্বজ্ঞানী সবচেয়ে বিচক্ষণ তিনি খুব ভালো করে জানেন আপনাকে কি কি দিতে হবে কতটুকু দিতে হবে কখন দিতে হবে কেন দিতে হবে এটা আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে কারুনের মতো অনেকেই আছে কারুনের কাহিনী জানেন তো কারুনকে আল্লাহ সুবাহানহুয়াতে আয়লা অনেক ধনসম্পদ দিয়েছিলেন সেই জমানোর লোকেরা প্রশ্ন করেছিল আল্লাহ সুবাহানহুয়াতে আয়লা কারুনকে এত ধনসম্পদ দিয়েছেন আমাদের যে কেন দিলেন না কারুন যখন তার অধ্য আর সীমা লঙ্ঘনের কারণে ধন সম্পদের নিচে চাপা পড়ল তখন তাদের চোখ খুলে গেল আল্লাহ আমাদের বাঁচিয়েছেন ভাগ্যিস তিনি আমাদেরকে কারুনের মতো ধন সম্পদ দেননি অল্লাহ বলেন মিন তাদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা আল্লাহ তাল্লাহ সাথে ওয়াদা করেছিল তিনি যদি আমাদের প্রতি অনুগ্রহ দান করেন তবে অবশ্যই আমরা ব্যয় করব। এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে থাকবো খেয়াল করলেই দেখবেন অনেক লোকই বলে আল্লাহ কেন আমাদের বেশি বেশি ধন সম্পদ দেন না আমাদের ধন থাকলে আমরা বেশি বেশি দানস করতে পারতাম নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারতাম কিন্তু ধনসম্পদ পাওয়ার পর তাদের অবস্থা কী হয় আল্লাহ সুবাহ আমাদের তা জানিয়ে দিচ্ছেন অতপর আল্লাহ যখন নিজ অনুগ্রহ থেকে তাদের ধন দান করলেন তখন তারা দান করার বদলে কার পণ্য করতে শুরু করলো এবং আল্লাহকে দেওয়া তাদের ওয়াদা থেকে তারা গোরামির সাথেই ফিরে এলো যখন আল্লাহ তাদের দিলেন তখন তারা কিপটেমি শুরু করল আল্লাহর পথ থেকে দূরে সরে গেল রিস্ক নিয়ে আল্লাহর ফয়সলা নিয়ে প্রশ্ন তোলার শেষ পরিণতি কি ইলা কী হলু বিমা বিমা আল্লাহ তাদের মুনাফিকি বদ্ধমূল করে দিলেন সেদিন পর্যন্ত যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এটা এ কারণে যে এরা আল্লাহ কাছে যে ওয়াদা করেছিল তা ভঙ্গ করেছে এবং এরা মিথ্যা আচরণ করেছে এই আয়াতগুলো জানার পর আপনার কাছে এটা একদম স্পষ্ট হয়ে যাওয়া উচিত যে আল্লাহ সুবাহনাহ আপনার জন্য যে রিস্কের ফয়সালা করেছেন তা নিয়ে কোনো প্রশ্ন করা একদমই উচিত নয় এখানে একটা কথা বলে রাখা দরকার এই আয়াতগুলো সালাবাহ রদিউল্লাহ আইনহু নামের এক সাহাবীর ধ্বনি হয়ে যাওয়ার প্রেক্ষাপটে নাজিল হয়েছে বলে একটা কথা প্রচলিত আছে এটা ভুল এটা নিছকি জাল বর্ণনা এই আয়াতগুলো নাজিল হয়েছে ইবনু ওয়াহিব এবং ইবনু জায়দ নামে দুইজন মুনাফিকের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে ইবনু হাজার রহিমাহউল্লাহ উল্লেখ করেছেন অন্যদিকে সালাবাহ রদিউল্লাহ আইনহু ছিলেন এমন একজন সাহাবি যিনি বদরের দিন জিহাদের ময়দানে অবিচল ছিলেন সাবধান আল্লাহর ফয়সালা নিয়ে অসন্তুষ্ট হবেন না আল্লাহ আপনার জন্য যে রিস্কের ফয়সালা করে দিয়েছেন তার উপর অসন্তুষ্ট হবেন না আল্লাহর কাছে বেশি বেশি রিস্ক বৃদ্ধির দুআ করতে থাকুন নিজের জায়গা থেকে দুনিয়াবি চেষ্টা চালাতে থাকুন কোনো সমস্যা নেই কিন্তু অসন্তুষ্ট হওয়া যাবে না আপনি গরিব মধ্যবিত্ত কিংবা বিত্তবান যাই হন না কেন আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করেছেন তা নিয়ে অসন্তুষ্ট হওয়া যাবে না কারণ এমন অসন্তুষ্টি আপনার ইমান ও তাহিদে ত্রুটি নিয়ে আসবে অপূর্ণতা তৈরি করবে এর ফলে আপনি আর রজ্জাকের উপর পরিপূর্ণভাবে ইমায়ন আনতে পারবেন না যখন আল্লাহ আল আলীম আর রজ্জাক আপনার জন্য কিছু নির্ধারণ করে দিয়েছেন তখন অবশ্যই সেটার পিছনে উপযুক্ত কারণ আছে যখন আল্লাহ আল হাকিম আর রজ্জাক কোনো কিছু থেকে আপনাকে বঞ্চিত করেছেন তখনও সেটার পিছনে উপযুক্ত কারণ আছে কাজেই অসন্তুষ্ট হওয়া যাবে না আপত্তি করা যাবে না আল্লাহ যা রিস্ক দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা তাও অংশ আল্লাহ বলেন অতপর তারা সে সব কিছুই ভুলে গেল যা তাদের বারবার স্মরণ করানো হয়েছিল তারপরও আমি তাদের উপর সচ্ছলতার সব কয়টি দুয়ারই খুলে দিলাম শেষ পর্যন্ত যখন তারা তাতেই মত্ত হয়ে গেল যা তাদের দেয়া হয়েছিল তখন আমি তাদের হঠাৎ পাকরাও করে নিলাম ফলে তারা নিরাশ হয়ে পড়ল। আল্লাহ দুনিয়াতে সবাইকেই দেন যাদেরকে তিনি পছন্দ করেন না সে কাফির মুশ্রিকদেরও তিনি দুনিয়ায় সম্পদ দেন আবার যাদের তিনি ভালোবাসেন সে মোমিনদেরকেও দেন দুনিয়াতে কাফির আর মিন দুই দলেরই ভাগ আছে কিন্তু আখিরাত হলো শুধু মুমিনদের জন্য আখিরাতে আল্লাহ তার অপছন্দনীয় লোকদের কোনো ভাগ দিবেন না আল্লাহ সুবাহ হুমা তা দুনিয়াতে কাউকে ধন সম্পদ সন্তান সন্ততি দেওয়ার মানে ওই ব্যক্তি আল্লাহর কাছে খুব পছন্দনীয় অথবা ওই ব্যক্তি আখিরাতেও মর্যাদা পাবে এমন মনে করা ভুল আজকে অনেক মানুষ এভাবে চিন্তা করে মক্কার এমন মনে করত নাহনু, নাহনু, তারা আরো বলেছে আমরা এই দুনিয়ার ধনে জনে তোমাদের চাইতে সমৃদ্ধশালী এবং পরকালে আমাদের কখনোই আজাব দেয়া হবে না কুরাইশরা রসুল্লাহ সাল্লু আসাল্লাম এবং সাহাবা রবিহ আনহুমের কাছে এসে অহংকার করত তোমাদের চেয়ে আমরা বেশি অনুগ্রহ প্রাপ্ত আমাদের অঢেল ধন সম্পদ রয়েছে আমাদের সন্তান সন্ততির সংখ্যাও তোমাদের চেয়ে অনেক বেশি আমরা কখনোই শাস্তির সম্মুখীন হব না অল্লাহ সুবাহ তাদের এই ভুল ধারণা ভেঙে দিয়ে বলছেন হে নবী তুমি বলো আমার মালিক যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেন যাকে ইচ্ছা সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষই এটা বুঝে না পছন্দনীয় এবং অপছন্দনীয় এই দুই শ্রেণীর বান্দাকেই আল্লাহ এই দুনিয়াতে রিস্ক দেন সাফল্য দেন সম্পদ দেন কিন্তু আখিরাতের সম্পদ সাফল্য এবং পুরস্কারকে কেবল তার ভালোবাসার বান্দাদের জন্যই বরাদ্দ